السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله والصلاه والسلام علی رسول الله وعلی الہ و اصحابہ وسلم تسلیما كثيرا اما بعد قال الله سبحانه وتعالى في كلامہ المجید اعوذ بالله من الشیطان الرجیم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 প্রত্যেক নবী ও রসুলের মূল ও প্রাথমিক আহ্বান ছিল এক ও অভিন্ন যদিও এক এক দিনে এক এক একসরিয়ার অস্তিত্ব ছিল তাই এই এক ও অভিন্ন বার্তাকে পৌঁছে দেওয়াই ছিল আম্বি আলাই হিমুসাল্লা গোটা জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য পরবর্তীতে সাহাবা তবে আইন ও হকপন্থী আলীমদের জীবনও কেটেছে এই মিশন কেন্দ্র করে একটি কথায় যাকে বলা হয় তাওহিদ এক আল্লাহর ইবাদতি তাহিদ ইসলামের মূল হল তাহিদ সব নবী ও রসউলের মিশন তাওহিদ আপনার ও আমার মুক্তির একমাত্র পথ হল তাহিদ আল্লাহ সব তালা বলেন দিনের মধ্যে জবরদস্তির অবকাশ নেই নিশ্চয় হৃদয়া গোমরাহী হতে সুস্পষ্ট হয়ে গেছে অতএব যে ব্যক্তি তাবুদকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় আর মহান আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ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 আগেরকার দিনগুলোতে তিন ভাবে আইল অর্জন করা হতো সামা আল মুবাসির সরাসরি একজন শাইখের কাছ থেকে শেখা এটি হলো সবচেয়ে উত্তম পদ্ধতি আর এটার পুরস্কারও অপরিসীম দ্বিতীয় পদ্ধতিটি হল আল ওয়াসিতা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 যারা আলিমদের সংস্পর্শ ছাড়া শুধু বই থেকে শেখেন সালাবগন তাদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতেন না কারণ তারা বলেন মান কায় না শাহী হু হু কিতাবু কায় না উহু আকসারুমিন বই কারো শাহিক হয় তাহলে তার ভুলই বেশি হবে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 তোমার বাবা তো একজন সিংহ ক্লাসে শিক্ষক যাই বলেন না কেন তিনি তাই খাতায় নোট করে ফেলেন এরপর একদিন বাবার বাইরে দাঁড়িয়েছিলাম দেখলাম তিনি আসলেই সব কিছু খাতায় করেন তার সাথে সব সময় একটা অডিও রেকর্ডার থাকত যেটা দিয়ে তিনি ক্লাস লেকচার রেকর্ড করে থাকতেন সেই রেকর্ডগুলো এখনো আছে আমাদের কাছে এরপর থেকে আমি নিজেও এমনটা করতাম আমি কোন সাইকের অধীনে পড়েছি আর তার বলা প্রতিটি শব্দ নোট করিনি এমন কখনোই হয়নি যদিও সবকিছু লেখার প্রয়োজন হয় না আর কিছু কথা লিখতে লিখতে ছুটে যায় কিন্তু আমি সব সময় চেষ্টা করতাম শায়করা যা বলছেন তা সবকিছু লিখে রাখতে আমি এখনো সব সময় আমার ওই সাহায্য নেই লেখার এই অভ্যাসটা সালাফদের মধ্যেও ছিল কুরাইশরা বাধা দেওয়ার আগ পর্যন্ত আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল রাসুল্লাহ আলাইস্লামের হাদিসগুলো লিখে রাখতেন তখন রাসুল উহ সাল্লাম তাকে বলেন হাদিস লেখা চালিয়ে যেত যদি কেউ লিপিবদ্ধ করে না রাখে তাহলে সে যারা তাদের এলিম লিপিবদ্ধ করতেন না তাদের এলিমকে গণ্য করা হতো না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 بارک الله لنا ولكم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته